পরিবেশিতাম ইফকের ঘটনা থেকে দুইটি শিক্ষা যা আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি প্রথম শিক্ষা হল সাধ্যমতো সকল অবস্থায় সব রকমের সন্দেহজনক পরিস্থিতি থেকে বেঁচে থাকা একজন মুমিন হিসেবে মুসলিম হিসেবে শুধুমাত্র গুনাহ থেকে বেঁচে থাকাই আমাদের জন্য যথেষ্ট নয় বরং যেসব পরিস্থিতিতে থাকলে মানুষ আপনাকে কোনো মন্দ কাজের ব্যাপারে সন্দেহ করতে পারে কিংবা আপনার কোনো বিষয়ে কু ধারণা করতে পারে সেই সব পরিস্থিতি থেকেও বেঁচে থাকতে হবে উমুন মিনিনদের জীবন থেকে এই ঘটনার পক্ষে একটি দৃষ্টান্ত পাওয়া যায় একবার রসুদুল্লাহ সালু আলিয়াল্লাম মসজিদে ইতেকাফরত অবস্থায় ছিলেন রাতের বেলা তার সাথে দেখা করতে এলেন উমুল মিনিন সাফিয়া রদিয়াল্লাহুয়ানহা রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং উমুল মিনিন সাফিয়া তারা দুইজন কিছু সময় কথা বললেন এরপর সাফিয়া রদিয়াল্লাহুয়ানহা চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন রসুল্লাহ সাল আলহসালাম তাকে বিদায় দেওয়ার জন্য রাতের বেলা কিছুদূর পথে এগিয়ে দিলেন দুজন যখন রাতের বেলা পথে হাঁটছিলেন তখন রসুল্লাহ সাল আলিয়া দেখলেন ওই পথে দুইজন আনসার সাহাবি দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসুলকে দেখে ওই দুজন সাহাবি দ্রুত হেঁটে চলে যেতে লাগলেন তখন রসুল্ল সাল্লিয়াম ওই দুইজন সাহাবিকে ডাক দিলেন এবং ডাক দিয়ে বললেন তোমরা আসতে চলো আমার সাথে যে মহিলা আছে সে হচ্ছে তোমাদের মা সাফিয়া বিনতে হুয়াই রাসুল্ল সাল আলিয়া সাল্লাম এই কাজ কেন করলেন সাহাবাই কেরাম রাজিউল্লাহু আনহুম তারা আল্লাহ রসুল সাল্লাহামের ব্যাপারে কোনো বিষয়ে সন্দেহ করবেন এটা তো চিন্তাতিত বিষয় কিন্তু রসুল্লাহ সাল আলহ্লাম জানতেন শয়তান মানুষের শিরা উপশিরায় रक्तर मत चलाचल कर शयतान जेको मुहूर्ते जेको मानुषर मध्य कुमंत्रणा दिए जेको विषय खराब धारणा ढुकिए दी परे ए कारण रसुल्ला सल्लासल्लम शयतान जुमंत्रणा देर को सूझ अवशिष्ट रखलें ना तीन ओई दू जन सहबी के डाक दिए बलें तुम्हरा आसते चलो जे महिला आफिया बीनतेहुआवई एभवे अंधकार रााते उच्चक महिला परिचय मान कि সেটা সেই দুজন সাহাবি খুব ভালোভাবেই বুঝতে পারলেন এ কারণে তারা সাথে সাথে বলে উঠলেন সুহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ অর্থাৎ আমরা কি আপনার ব্যাপারে মন্দ ধারণা করতে পারি তখন রসুল্লাহ সাল্লিয়াসাল্লাম বললেন শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো চলাচল করতে পারে তাই আমি এই কাজ করলাম যেন শয়তান তোমাদের মধ্যে কোনো খারাপ ধারণা সৃষ্টি করতে না পারে সুতরাং আমাদের উচিত যে কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতির শিকার হওয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করা इफ्कर घटना के द्वित शिक्षण विषय हेचर्चा परनिंदा ए गिबदे बेचे थका एगुलू सब चिकृष्ट सामाजिक व्याधिर अन्नतम रसल्लाम गीब जिनारयह और इफ्कर घटनार्ध्यमें गिबद परनिंदा तथा परचर्चा और अपबादे माराकर वास्तव दृष्टान देखते पाई को्यक्ति जो का शारिक आघात कि সে সেই কষ্টের কথা ভুলে যেতে পারে কিন্তু কেউ যদি কাউকে মানসিকভাবে কষ্ট দেয় মানসিকভাবে আঘাত দেয় সেটা ভুলে যাওয়া খুবই কঠিন একজন নিরাপরাধ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেওয়া এর মতো মানসিক ক্ষতি আর অন্য কিছুতে হয় না এই কারণে অমুল মেনিন আয়েশা রাদি আনহাকে যখন অপবাদ দেওয়া হয়েছিল সেই অপবাদের কথা শুনে আয়েশা রদিয়াল্লাহু আনহার অসুস্থতা বৃদ্ধি পেয়েছিল এই মানসিক কষ্টের তীব্রতার কারণে অনেক সময় অনেকের মৃত্যু হতে পারে এই প্রসঙ্গে ইমাম বুখারি রাহিমাহুল্লার দৃষ্টান্ত দেওয়া যায় এই ঘটনাটি ঘটেছিল ইমাম বুখারি রাহিমাহলার জীবনের একেবারে শেষ দিকে তার সমসাময়িক কিছু আলেম হিংসার কারণে ইমাম বুখারির বিরুদ্ধে নানা রকমের অপবাদ এবং গুজব ছড়াতে লাগল তারা বলতে লাগল ইমাম বুখারির আকিদা সঠিক নয় ইত্যাদি ইত্যাদি এইসব গুজব এবং অপপ্রচারের কারণে ইমাম বুখারি যদি কোথাও যেতেন তাহলে লোকেরা আর তার কথা শুনতে চাইত না কারণ চতুর্দিকে সেই সব গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল এই অবস্থা ইমাম বুখারি রহিমাউল্লার কাছে অসহনীয় ঠেকলো অবশেষে তিনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করে বললেন আল্লাহ আপনার জমিন খুবই প্রশস্ত কিন্তু এটা আমার জন্য সংকীর্ণ হয়ে এসেছে তাই আমাকে আপনার কাছে নিয়ে নিন এই দোয়া করার এক মাস পর ইমাম বুখারি রহিমাউল্লাহ ইন্তেকাল করেন তার মৃত্যুর কারণ কী ছিল এর ব্যাখ্যায় আলেমরা বলেন পরচর্চা গুজব এবং অপবাদ সুতরাং পরচর্চা এবং অপবাদের মতো বিষয়গুলো যদি ইমাম বুখারি এবং আয়েশারদীয় আল্লাহ আনহার মতো ব্যক্তিদেরকে আক্রান্ত করতে পারে তাহলে আমার আপনার অবস্থা কত শোচনীয় কাজেই আমাদেরকে আমাদের জিহুবার ব্যাপারে খুবই সতর্ক হতে হবে অন্যের ব্যাপারে যে কোনো কথা বলার আগে বারবার ভেবে দেখা উচিত রসুলুল্লাহ সাল আলিয়া বলেছেন আল্লাহ এবং আখিরাতের উপর যে ব্যক্তি ইমান রাখে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে অন্য হাদিসে রাসুল্লা সাল আলহাস্লাম বলেছেন মিন হুসনিল ইসলাম অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম তাই উমুল মিনিন আয়েশার আদি আল্লাহ বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়েছিল সেই বিষয়ে মুমিনদের কর্মপন্থা কেমন হওয়া উচিত এই প্রসঙ্গে আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন সেই অপবাদের কথা শুনলে তখন ইমান্দার পুরুষ এবং নারীরা কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করলে না কেন সুধারণা করলে না এবং কেন এ কথা বললে না যে হাজা ইফকুমবিন এটা তো সুস্পষ্ট অপবাদ অন্যায়তে আল্লাহ বলেছেন তোমরা যখন সেই অপবাদের কথা শুনলে তখন কেন এই কথা বললে না যে এই বিষয়ে কথা বলা আমাদের উচিত নয় আল্লাহ পবিত্র হাজা বুহতানুন আজিম এটা তো এক গুরুতর অপবাদ এই ধরনের যে কোনো অপবাদ প্রচারিত হলে মুমিনদের কর্মপন্থা কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই সাহাবা রাদি আল্লাহ আনহুমদের কর্মপন্থা থেকে তারা যখন আয়েশারাদি আল্লাহুয়ানহার বিরুদ্ধে মুনাফিকদের দেওয়া অপবাদ শুনেছিলেন তখন সরাসরি তারা সেটাকে খারিজ করে দিয়েছেন এই বিষয়ে আলোচনা করা কিংবা সেটাকে প্রচার করা অথবা সেটাকে বিশ্বাস করার কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেননি উদাহরণস্বরূপ সাহাবি আবু আয়ুব রাদি আল্লাহুয়ানহু এবং তার স্ত্রীর কথোপকথনের মধ্যে এর প্রমাণ রয়েছে একদিন আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ স্ত্রী আবু আয়ুবকে বললেন আপনি কি শুনেছেন লোকেরা আয়েসার ব্যাপারে কী বলাবলি করছে আবু আয়ুব রাদি আল্লাহু আনহু বললেন আমি শুনেছি কিন্তু এরা তো সুস্পষ্ট মিথ্যাচার সুস্পষ্ট অপবাদ এরপর আবু আয়ুব রাদি আল্লাহু আনহু তার স্ত্রীকে প্রশ্ন করলেন উম্মে আয়ুব তুমি কি কখনো নিজে এই ধরনের নীলজ্জ কাজ করতে পারবে উম্মে আয়ুব জবাব দিলেন আল্লাহর কসম কখনোই নয় আমি নিজে কখনও এই ধরনের কাজ করতে পারব না সাথে সাথে আবু আয়ুব রাদি আল্লাহু জবাব দিলেন তাহলে জেনে রাখো আ তোমার থেকে আরও অনেক মর্যাদাবান তিনি কখনো এই ধরনের কাজ করতে পারেন না সুতরাং সেই অপবাদ থেকে অধিকাংশ সাহাবি বেঁচে গিয়েছিলেন তাদের তাকোয়া এবং দিনদারিতার কারণে উম্মুল মিনীন আ ঈশা রাদি বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক কথা বলা থেকে তারা বিরত ছিলেন তবে কেবলমাত্র তিনজন সাহাবি এই অপবাদ প্রচারে আক্রান্ত হয়ে গিয়েছিলেন তারা হচ্ছেন হাসান বিন সাবিত মিস্তা বিন উসাসা এবং হামনা বিন তেজাহাজ রাহু হুম এই অপবাদের কারণে পরবর্তীতে তাদের উপরে হদ কার্যকর করা হয়েছিল আশিটি ব্যত্রাঘাত করা হয়েছিল এভাবে তারা সেই অপরাধ থেকে মুক্তি পেয়ে যান কাজেই আখিরাতে তাদেরকে এই বিষয়ে আর জিজ্ঞাসাবাদ করা হবে না কেননা রসুল্লাহ সালাহ আলিহাসাল্লাম বলেছেন ওমান আসোয়াবা মিনি জা বিহি ফিদুনিয়া ফাহুয়া লাহু কফতন ওয়া তহুন যে ব্যক্তি কোনো গুনাহ করে ফেলবে এবং সেই গুনাহের জন্য যদি দুনিয়াতে তাকে শরীয় সম্মত শাস্তি প্রদান করা হয় তাহলে এটি হবে তার সেই গুনাহের জন্য কাফফারা বা ক্ষতিপূরণ এবং সেই গুনাহ থেকে পবিত্রতা এবারে আসুন জেনে নেওয়া যাক ইফকের ঘটনা সম্পর্কে তিনটি আনুষঙ্গিক দিক প্রথমত রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের কর্মপন্থা দ্বিতীয়ত আয়েসা রাদি আল্লাহুয়ানহার ব্যাপারে আলী রাদি আল্লাহুয়ানহর বক্তব্যের ব্যাখ্যা এবং তৃতীয়ত মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার পরিণতি উমুল মমিন আ ইসার আদী ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল সেই বিষয়ে রাসুল্ল্লাহ সাল্লি সাল্লামের কর্মপন্থা কী ছিল সেটা বোঝার আগে আমাদেরকে প্রথমত ভালোভাবে বুঝে নিতে হবে এই অপবাদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সালাহ সাল্লামের সম্মানকে আক্রমণ করা এবং রাসুলকে মানসিকভাবে কষ্ট দেওয়া কারণ উমুল মমিন আ ইশার আদী আল্লাহু আহ্না ছিলেন রসুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ এবং রসুল্লাহ সালু আলহিউ আসাল্লাম তার নিজের স্ত্রীদের ব্যাপারে সবচেয়ে বেশি আত্মমর্যাদাবান এবং গাইরতওয়ালা মানুষ ছিলেন সাহাবায় কেরম একবার সাদ বিন উবাদারদী আল্লাহ আনহুর গায়রত বা আত্মমর্যাদা নিয়ে কথা বলছিলেন সাদ বলছিলেন আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে দেখি তাহলে আমি তার শিরচ্ছেদ করে ফেলবো সাহাবিরা এই কথা শুনে আশ্চর্য হলেন তখন রসুল্ল সাল্লাহাম সাহাবিদেরকে বললেন তোমরা কি সাদের গীরা বা আত্মমর্যাদা দেখে আশ্চর্য হচ্ছ তাহলে জেনে রাখো আল্লাহর কসম আমি সাদের থেকেও বেশি মর্যাদাবান আর আল্লাহ তাল্লাহ তার বান্দাদের ব্যাপারে এর থেকেও বেশি গায়রত বা আত্মমর্যাদা অনুভব করেন সুতরাং মুনাফিকরা উমিন আয়েশারাদি আল্লাহু আনহাকে যে অপবাদ দিয়েছিল সেই কারণে রাসুল্ল্লাহ সালু আলহিউ আসসাল্লাম যে কষ্ট পাচ্ছিলেন তিনি যে উদ্বিগ্নতা এবং রাগ অনুভব করছিলেন এটা তার চেহারা দেখেই বোঝা যেত তবে এখানে রাসুল উল্লাহ সল্লাহু আলহিউ ভূমিকা ছিল একজন বিচারকের ভূমিকা সেই কারণে যদিও তিনি জানতেন আয়েশারাদিআ আল্লাহু আনহার নির্দোষ এবং এই বিষয়ে রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল পরেও তিনি অপেক্ষা করেছেন আল্লাহ আল্লাহতাল্লাহর কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত মধ্যবর্তী সময়টুকু তিনি মোকাবেলা করেছেন সবরের সাথে এবং সত্যবাদিতার সাথে মধ্যবর্তী সময়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়েশার আদি আল্লাহু আনহার ব্যাপারে কয়েকজন নির্বাচিত সাহাবি এবং তার পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করেছেন প্রশ্ন হতে পারে আল্লাহ রাসুল সাল্লিয়াম কেন তাদের সাথে পরামর্শ করেছেন সেখানে আমাদের জন্য শিক্ষণীয় কী আছে প্রথমত এই ঘটনা থেকে বোঝা যায় রাসুল উহ সাল্লাহ আলহ্লাম গায়েবের খবর জানতেন না যদি তিনি গায়েবের খবর জানতেন তাহলে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতেন না বরং আমরা দেখতে পাই আল্লাহ তাহার কাছ থেকে আয়াত নাজিল হওয়া পর্যন্ত এবং সেভাবে আয়েসারা দিয়া আল্লাহু নির্দোষিতা ঘোষণা পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম অপেক্ষা করেছেন और एक कथा तो आगे ही रसुल्ला सल्लाम कौन ही आयसारदी अल्लाहर बेपारे मंद धारणा करें वर सहबी उद्देश्य खुदबा देर परिवार शुद्ध भलोटाई देखे कखो खराब किस देखनी और रसुल्लाह सल्लाहम सहबिदे साथ कर मानसिक भावे प्रशांति लाभ करार्जन घटना थिक्षण विषय हे क्यों जदिकारुद्धे को तालो से जाचा ना करिफाई ना कर शोन मात्र कथा विश्वास में नवा ठीक नए प्रथम अवश्य जाचाई करा प्रयोजन य कारण रसल्लाह सल्लाहलम कैक जनवाचित सहबिर आएसारदी अल्लाहुआनहर ब्यापारे मतमत जानते चेच्छा और प्रत्येके उम्मुल मिनीन आएसारदीअल्लाहुआनहर ब्यापारे प्रशंसा करा जाक आल रदीअल्लाहुआन मंतव्य व्याख्या सम्पर् রাসুল্ল্লাহ সাল্লা সাল্লাম যখন উমুল মোমিন আয়েশা রাদি আল্লাহুহান্নার ব্যাপারে আলী রাদি আল্লাহুয়ানহর কাছে জানতে চেয়েছিলেন তখন আলী রাদি আল্লাহুয়ানহু বলেছিলেন আল্লাহ তালা আপনার জন্য কোনো সংকীর্ণতা রাখেননি আর আয়েশা ছাড়াও আরও অনেক নারী আছেন আলী রদি আল্লাহু যে পরামর্শ দিয়েছিলেন সেই কথার অর্থ কী আসুন সেই দিকে দেখা যাক বলা হয়ে থাকে এর মাধ্যমে আলী রাদি আল্লাহু আহু বুঝিয়েছেন যদি আয়েশা রাদি আল্লাহু কারণে রসুল্লাহ সাল্লাহ উল্লাসলামের মনে উদ্বিগ্নতা এবং পেরেশানি অবস্থা সৃষ্টি হয়ে থাকে তাহলে চাইলে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তাকে তালাক দিতে পারেন এবং এভাবে রসুল্লাহ সাল আলাইহাস্লামের অন্তরের অস্থিরতা দূর হয়ে যাবে তিনি প্রশান্তি পাবেন এই উক্তি থেকে বোঝা যাচ্ছে আলীরদি আল্লাহু আনহু আল্লাহ রসুলের অন্তরে প্রশান্তি সৃষ্টি হওয়াকে প্রাধান্য দিয়েছেন অন্য সব কিছুর থেকে एखने लक्षण विषय हे सहबीधे जेको उक्ति तर कथा ए क्ज एगो बुझते सहबिदे ईमान जो उच्च पर्याय उच्च लेवल से ही लेलारदी अल्लाहुआन तर वास्तविक अर्थे निजेद जीवन निजेद सम्पद निजेद स्त्री पुत्र परिवार परिजन पिता माता एमक दुनिया सबकिछ अल्लाह रसूल सल्लाह सल्लम के सब चे बस भलोबाशत ये शुद्ध मुखर कथा नय शुद्ध आवेगर कथा नय बर वास्तव एर पक्षे শত শত উদাহরণ এবং দৃষ্টান্ত রয়েছে সাহাবাইকেরাম নিজেদের জীবন দিয়ে এই কথার সত্যতার প্রমাণ রেখে গেছেন রাসুল উল্লাহ সালু আলহিউ আসসালামের বিন্দুমাত্র কষ্ট তারা সহ্য করতে পারতেন না সাহাবাইকেরাম যদি দেখতেন কোনো কারণে রসুল্লাহ সাল্লু আলিয়া মধ্যে দুশ্চিন্তা পেরেশানি বা দুঃখ বোধ সৃষ্টি হয়েছে তাহলে তারা একসাথে হয়ে কান্নাকাটি করতেন এমনই ছিল রসুল্লাহ সালু আলহিউ আসাল্লামের প্রতি সাহাবাইকেরামদের ভালোবাসা ইমাম সুফিয়া নাসাউরি রহিমাউল্লাহ তিনি আলী রাদি আল্লাহু আনহুর সেই উক্তির ব্যাখ্যায় বলেছেন আলী ভেবেছিলেন সেটাই হবে রাসুলের জন্য সর্বোত্তম সমাধান আয়েশার আদি আল্লাহু আনহার ব্যাপারে আলীর আদি আল্লাহু আনহুর সেই উক্তিকে আরও ভালোভাবে বোঝা যাবে যদি আমরা আরেকটি কাছাকাছি ঘটনায় ওমর আদি আল্লাহু আনহুর উক্তিকে তুলনা করি সেই ঘটনাটি হচ্ছে একবার একটি বিশেষ কারণে গুজব ছড়িয়ে পড়ল যে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম নাকি তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন বাস্তবে যা ঘটেছিল সেটা হচ্ছে রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম কাউকে তালাক দেননি বরং কিছু ঘটনার কারণে তিনি বেশ কিছুদিন যাবত অর্থাৎ প্রায় এক মাস যাবৎ তার স্ত্রীদের কাছ থেকে পৃথক থাকবেন বা আলাদা থাকবেন বলে কসম করেছিলেন সেই সময়টায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন আয়েশারদি আল্লাহু আনহার ঘর সংলগ্ন একটি দোতলা ঘরে সেখানে রাসুল্ল সাল্লুসাল্লাম একাকি থাকতে লাগলেন এদিকে আসল ঘটনা কি ঘটেছে সেটা জানার জন্য সাহাবায়কেরাম অস্থির হয়ে গেলেন কিন্তু কেউ সরাসরি গিয়ে রাসুলের কাছে এই বিষয়ে প্রশ্ন করবেন এমন সাহস কেউ করছিলেন না ওদিকে অমর আদি আল্লাহু আহু তিনি এই অবস্থা সহ্য করতে পারছিলেন না অমর আদি আল্লাহুয়ানহুর নিজের মেয়ে হাফসা রাদি আল্লাহুয়ানহা তিনি ছিলেন উম্মুল মিনিনদের একজন কাজেই অমর আদি আল্লাহুর দ্বিগুণ পেরেশানী অবস্থায় ছিলেন তার নিজের মেয়ের কী পরিণতি ঘটল রাসুল উল্লাহসাল্লাম কি তাদেরকে তালাক দিয়েছেন কিনা না এটা জানার জন্য তিনি অস্থির হয়ে গেলেন ওমর আদি আল্লাহুয়ানহু বারবার অনুমতি নিয়ে রাসুলের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন সেই দোতলা ঘরে এবং রাসুলের ঘরের দরজায় দারোয়ানের দায়িত্ব পালন করছিলেন রাবাহ নামে একজন আবিসিনিয়ান গোলাম ওমর আদি আল্লাহন রাবাকে বললেন ওহে রাবা আমি তোমার মাধ্যমে আল্লাহ রাসুলের কক্ষে প্রবেশের অনুমতি চাইছি যদি রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম মনে করে থাকেন আমি হাফসার ব্যাপারে সুপারিশ করার জন্য বা কথাবার্তা বলার জন্য এসেছি তাহলে আল্লাহর কসম যদি রাসুল উল্লাহ আদেশ করেন হাফসাকে শিরচ্ছেদ করতে হবে আমি নিজেই সেটা করতে প্রস্তুত ওমর আদি আল্লাহুয়ানহু বলেন এই কথা বলার সময় আমি আমার গলার আওয়াজ উঁচু করলাম অর্থাৎ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যেন কথা শুনতে পান এটা ছিল ওমর আদি আল্লাহুয়ানহুর উদ্দেশ্য হাফসা রাদি আল্লাহুয়ানহ তিনি ছিলেন উম্মুল মিনীন্দের একজন আর হাফসার কারণে যদি রাসুলের মনে কোনো অস্থিরতা পেরেশানি সৃষ্টি হয়ে থাকে তাহলে ওমর আদি আল্লাহুানহু বলছেন আমি হাফসার পিতা হয়েও হাফসাকে শিরচ্ছেদ করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করব না রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মনে বিন্দুমাত্র পেরেশানি দেখে সাহাবায়কেরামের অন্তরে এমনই অস্থিরতা সৃষ্টি হতো রাসুলের মুখে হাসি ফোটানোর জন্য তারা নিজেদের জীবনের সব কিছু কোরবান করতে প্রস্তুত থাকতেন এটাই ছিল রাসুলের প্রতি তাদের ভালোবাসা এবং তাদের ইমানের পর্যায় কিন্তু সমস্যা হল কেউ যদি এই কথাকে উল্টোভাবে বুঝে বা ভুলভাবে বুঝে অর্থাৎ এই কথার উল্টো অর্থ বের করে যদি কেউ বলে ওমর তার মেয়ে হাফসাকে ঘৃণা করতেন আর এই জন্য তাকে সুরচ্ছিদ করতে চেয়েছেন তাহলে নিঃসন্দেহে সেটা হবে একটি ভুল এবং সেটা হবে আউট অফ কনটেক্সটে মিসকাউট করা বা ভুল প্রসঙ্গে ভুলভাবে কোনো একটি উক্তিকে ব্যবহার করার দৃষ্টান্ত একইভাবে যদি কেউ বলে থাকে আলী রাজি আল্লাহু আনহুর অন্তরে উমুল মিনীন আয়েশা রাদি আনহার বিরুদ্ধে ক্ষোভ ছিল বা বিদ্বেষ ছিল সেটা হবে একটি ভুল সিদ্ধান্ত এবং ভুল অর্থ নির্ণয় করা আয়েশা রাদি আল্লাহু আহার বিরুদ্ধে কোনো বিদ্বেষ নয় বরং রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসার কারণেই আলিরাদি আল্লাহুয়ানহুর সেই উক্তি করেছিলেন এছাড়া একটু আগেই আমরা বলেছি আলীর আল্লাহুয়ানহুর বক্তব্য সেই প্রথম পরামর্শের মধ্যে শেষ হয়ে যায়নি বং আলিরাদি আল্লাহুয়ানুর পরামর্শের দুইটি অংশ ছিল দ্বিতীয় অংশে আলী বলেছেন আপনি আয়েশার দাসীকে জিজ্ঞাসা করুন সে আপনাকে তার ব্যাপারে সত্য বলবে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে আয়েশার আদি আল্লাহু আনহার বৈশিষ্ট্য কী তিনি কেমন মানুষ সেটা আলী নিজেও খুব ভালোভাবে জানতেন তাই তিনি পরামর্শ দিয়ে বললেন আয়েসার একান্ত ব্যক্তিগত দাসীকে যখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন দাসী আয়েসার ব্যাপারে প্রশংসা করবে সত্য কথা বলবে আয়েশার আদি আল্লাহু আহার বিরুদ্ধে বলার মতো কোনো দোষ সে পাবে না তখন সেই সব কথা শুনে রাসুলের মনের অস্থিরতা এবং গুমট ভাব কেটে যাবে আর আলী আলিরাদি আল্লাহুয়ানহু এটাই চেয়েছিলেন অর্থাৎ রাসুলের অন্তরে এই প্রশান্তির সৃষ্টি করা সুতরাং আলিরাদি আল্লাহওয়ানহু রাসুল আল্লাহ সাল্লাই ইসলামের কাছে আয়েশার আদি আল্লাহু আহার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি বরং আয়েসার আদি আনহার মর্যাদা প্রকাশ পায় এমন উপায় বাতলে দিয়েছেন এভাবে মূলত আলী আল্লাহুয়ানহু আয়েশার আদি আল্লাহু আনহার পক্ষে সাক্ষ্য দিয়েছেন কাজেই যারা আলী আদি আল্লাহুয়ানহুর সেই পরামর্শকে অপব্যাখ্যা করে বলতে চায় আলী এবং আয়েশার মধ্যে বিদ্দেশ ছিল এটা কিছুতেই সঠিক নয় তৃতীয় প্রসঙ্গ মুনাফিকদের নেতা এবং এই অপবাদের নাটের গুরু আবদুল্লা ইবনে উবাই তার পরিণতি এই অপরাধের মূল হতা ছিল মুনাফিকদের সর্দার আবদুল্লা ইবনে উবাই ইবনে সালুল आयशारदी आल्लाह के प्रश्न कर हो क्या प्रधान भूमिका रेखे थी के आब्दुल्ला इबने उबई इबने जारी रही मुस्लिम ऐतिहासिक मध्य यह विषय को सन्देह नहीं जपबा सूचनिकारी आब्दुल्ला इबने उबई इबने सलुल से घनी बंधु सहचर ए परिवार लोकेदे एकत्र मध्य यह गुजब छड़ क्या देखते पाई महापादर परबदुल्लाह इबने उबईर उपरे को शस्ती कार्यकर है कारण क्यी এই ব্যাপারে কয়েকটি মতামত রয়েছে প্রথমত রাসুল্ল সাল্লাসাল্লাম বলেছেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তির উপরে হ্রদের শাস্তি কায়েম করা হয় তাহলে সে ওই অপরাধ থেকে মুক্তি পেয়ে যায় কারণ দুনিয়ার এই শাস্তি এটা তার গুনাহের কাফরা এবং আখিরাতে সেই গুনাহা থেকে তাকে পবিত্র করে দেয় বা বিশুদ্ধতা দেয় সুতরাং শরীয় সম্মত শাস্তি কার্যকর করা হয়ে গেলে দুনিয়ার সেই অপরাধের কারণে সেই ব্যক্তিকে আখিরাতে জিজ্ঞাসাবাদ করা হবে না নিঃসন্দেহে আবদুল্লা ইবনে উবাই দুনিয়ার সেই শাস্তির থেকেও অনেক কঠিন শাস্তি পাওয়ার যোগ্য তাই দুনিয়াতে হদ কায়েম করা না হলেও আখিরাতে সে আরও বেশি শাস্তি পাবে দ্বিতীয়ত মুনাফিকদের নেতা আবদুল্লা ইবনে উবাই এতটাই ধূর্ত এবং চালাক ছিল সে এমনভাবে এই গুজব ছড়াত যেন তার বিরুদ্ধে কোনও সাক্ষ্য প্রমাণ হাজির করা না যায় তৃতীয়ত হদের শাস্তি কায়েম করার জন্য সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ প্রয়োজন আবদুল্লাবনে উবাই নিজে কখনো তার এই অপরাধ স্বীকার করেনি তার বিরুদ্ধেও কোনও সাক্ষী পাওয়া যায়নি কারণ আগেই বলা হয়েছে সে তার একান্ত সহচর এবং পরিবারের লোকেদের কাছে এইসব অপবাদ প্রচার করত এবং তারাও ছিল মুনাফিক তাই ওরা আবদুল্লা ইবনি উবাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি খাঁটি ইমানদারদের সামনে বা সাহাবিদের সামনে আবদুল্লা ইবনী উবাই কখনও এইসব কথা বলার সাহস করত না চতুর্থ কারণ হদ্দে কাজাফ বা অপরাধের হদ কার্যকর করার জন্য মুজলুম ব্যক্তি বা আক্রান্ত ব্যক্তির অভিযোগ দায়ের করা জরুরি উমুল মিনিন আয়েশারাদি আল্লাহ কখনো এই ব্যাপারে শাস্তির আবেদন জানাননি পঞ্চম কারণ এই ঘটনা ছাড়াও আরও অনেক ঘটনায় আবদুল্লা ইবনে ওবাইকে বিশেষ কারণে রেহাই দেওয়া হয়েছিল সবাই জানতেন সে খাটি মুনাফিক এবং মুনাফিকদের সর্দার তবুও রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেননি যদি তা কার্যকর করা হতো তাহলে অজ্ঞ লোকেরা বলতে শুরু করত দেখো এবার মোহাম্মদ তার নিজের সাথীদেরকে হত্যা করতে শুরু করেছে ফলে একটি অপপ্রচার ছড়ানোর আশঙ্কা সেখানে থেকে যেত এছাড়া আবদুল্লা ইবনি উবাইয়ের সাথে যারা ছিল তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করাও ছিল রাসুল্লাহ সাল্লু ইসলামের আরেকটি উদ্দেশ্য স্মরণ করা যেতে পারে মদিনায় রাসুল্লাহ সাল্লাহসাল্লামের হিজরতের আগে মদিনাবাসীরা এই আবদুল্লা ইবিনী উবাইকে নিজেদের নেতা বানিয়েছিল ফলে আবদুল্লাহ ইবনি উবাইয়ের অনেক অনুসারীও ছিল রাসুলুল্লাহ সাল্লা উল্লাসলাম তাদেরকে খেপিয়ে তুলতে চাননি সুতরাং এই সব কারণের যে একটি কিংবা সবগুলো একত্রিত হওয়ার কারণে মুনাফিক নেতা আবদুল্লা ইবনি উবায়ের উপরে হ্রদ কার্যকর করা হয়নি আল্লাহ তালাহাই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন এবারে আমরা চলে যাচ্ছি উম্মুল মমিনীন আয়েশারদি আল্লাহার জীবনের আরেকটি সফরের ঘটনা তায়ামুমের আয়াত নাজিল হওয়ার ঘটনা উমুল মমিনীন আয়েশারি আল্লাহুয়ানহা বলেন একবার আমরা রাসুল উল্লা সালামের সাথে একটি সফরে বের হয়েছিলাম যখন আমরা বাইদা অথবা জাতুল জায়শ নামক স্থানে পৌঁছালাম। তখন আমার গলার খানা অর্থাৎ আমার গলার নেকলেসটি হারিয়ে গেল তখন ছিল রাতের বেলা এবং সাহবায়েকরাম সেই বাহিনী কাফেলা সেটা ছিল একটি শত্রু পরিবেষ্টিত এলাকায় আয়েসার আদি আনহা এবার আর ভুল করলেন না তিনি সরাসরি এসে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে জানালেন তার গলার হাড়টি হারিয়ে গেছে এবং এই কথা জানার পর রাসুল্লাহ সাল্লি সাল্লাম কী করলেন তিনি নিজে সরাসরি সেখানে নেমে গেলেন এবং হাড়টি খুঁজতে লাগলেন এবং রাসুল্লাহ সাল উলাইসাল্লামকে দেখে সাহাবায় কেরাম তারাও সেখানে যাত্রা যাত্রাবিরতি করলেন এবং সবাই মিলে আয়েসার আদি আনহার গলার হার বা নেকলেসটি খুঁজতে শুরু করলেন একবার চিন্তা করুন এই দৃশ্যটি তারা বের হয়েছিলেন একটি সামরিক অভিযানে আছেন একটি শত্রুবেষ্টিত এলাকায় সেখানে যাত্রাবিরতি করা হয়েছে এবং রাসুদুল্লাহ সালসাল্লাম এবং সমস্ত সাহাবাহিকরা মিলে বড় বড় সাহাবিরা আউবকর রদিউলাহু অমর রাদি আল্লাহুআ সবাই মিলে আয়েশা রাদি আল্লাহর গলার নেকলেস খুঁজছেন আর সেই নেকলেস সম্পর্কে আগেই বলা হয়েছে সেটা স্বর্ণ বা রৌপ্য নির্মিত খুব দামি কিছু এমন ছিল না সেটা ছিল সাধারণ সাদা কালো ইয়েমেনি দানা বসানো একটি মতির মালা আয়েশার আদি আল্লাহু আনহা সেই নেকলেসটি আসমার আদি আল্লাহ আনহার কাছ থেকে চেয়ে এনেছিলেন সেটা হারিয়ে ফেলার পর সবাই মিলে সেটা খুঁজে বের করতে লাগলেন এমন সময় ঘটল আরেকটি সমস্যা রাত শেষ হয়ে আসছিল ফজরে সালাতের সময় ঘনিয়ে আসছিল কিন্তু সাহাবাইকার এমন একটি জায়গায় ছিলেন যেখানে পানির কোনো উৎস ছিল না লোকেরা এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাকে কিছু বলবেন সেই সাহস করতে পারলেন না फले ता अबू बकर अदी अल्लाहुआवानुरे आसलें और तरह से अभिजोग करते लगलन आयशरदी अल्लाहुआवर बिुद्धे लगलें आनी कि देलन ना आयसर अदी अल्लाहुवान्हा क्या करके अटके फेले रसुल्लाह सल्लाम ज्या्राबिर कर एम एक जगह जखने को पानी उत्स नहीं सहबीद्ध अभिजोग शुने आबूबकर अदी अल्लाहुआवानुरे उठल आयशर अदी अल्लाहुआवर बिुदे उमन ममिन आयशर अदी अल्लाहुआवान्हाबू बकर तखार आसलें और से समय अल्लाह रसुल्लाहल्लम उरुररे মাথা রেখে ঘুমাচ্ছিলেন এই রকম একটি অবস্থা দেখে আয়েশা রাদি আল্লাহু আনহাকে আবু করদি আল্লাহ আহু কিছু বলবেন তাকে বকা দেবেন সেটারও কোনো সুযোগ ছিল না কারণ রাসুলুল্লাহ সাল্ল্লাহিসাল্লাম সেখানে ঘুমাচ্ছেন সুতরাং জোরে কোনো কথা বলার সুযোগ সেখানে ছিল না আবুকুরাদি আল্লাহু আনহু নিরুপায় হয়ে আয়েশারদি আল্লাহু আহাকে শুধুমাত্র এতটুকু কথা বলছিলেন তুমি রাসুল উহসাল্লাহিসাল্লামের সাথে সমস্ত লোকদেরকে আটকিয়ে ফেলেছে এমন একটি জায়গায় যেখানে পানির কোনো সন্ধান নেই আয়েশা রাদি আনহা বলেন এই কথা বলে আউুক রাদি আল্লাহ আনহু আমাকে খুব তিরস্কার করতে লাগলেন এমন কি তিনি আঙ্গুল দিয়ে আমার কোমরে গুতা দিতে লাগলেন অথচ সেই সময় আমার উরুর ওপরে রসুলুল্লাহ সাল্লাম মাথায় রেখে ঘুমাচ্ছিলেন ফলে আমি নড়াচড়াও করতে পারছিলাম না একসময় ফজরে সাল্লাতে সময় হয়ে এল রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম ঘুম থেকে উঠলেন কিন্তু সেখানে অজু করার মতো কোনো পানি ছিল না সেই অবস্থায় আল্লাহআাল্লাহ তায়াম্বুমের আয়াত নাজিল করলেন যেখানে আল্লাহআাল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম মুম করে নাও তখন সাহবায়েকেরাম সকলেই পবিত্র মাটি এবং বালু দ্বারা তায়াম মুম করে নিলেন সকলেই খুশি হলেন আনন্দিত হলেন এবং এসে অভিনন্দন জানাতে লাগলেন আবু বকর রদি আল্লাহুয়ানহু এবং আয়েশা রাদি আল্লাহুয়ানহাকে উসাইদিন হুদায় রাদি আল্লাহুয়ানহু বলেছেন হে আবু বকরের পরিবার এটাই আপনাদের থেকে পাওয়া প্রথম বরকত নয় অর্থাৎ আগেও আমরা আপনাদের কাছ থেকে অনেক বরকত পেয়েছি এই আয়াত নাজিলের কারণে आउअरुआन खूब खुशी हलन मेम्मल मेन आयशारदी को मेतम ना तुम एत बरकतमयारल्ला मुस्लिम कत कष्ट दूर करलें सबाई कत कल्याण पेल एदी के आयशारदी अल्लाहुआन बोलें उटर उपरे थी से दाड़ा करानो हल और देखल हारिए जा नेकलेसटी से उटर नीचे पड़े आोट्टई घटना थेगुल चमत्कार विषय पाव जाए प्रथमत यह घटनार कारण अल्लाह तला तयमुम आयत नाजिल कर आयसर अदी अल्लाहुआनहर मध्यमें उम्मत सबाई बरकत पे जो पानी पा जाए तक क्यों पवित्रता अर्जन करते कष्ट पेसानी दूर हो पशापाशी उम्मन मिनीन आयसर अदी अल्लाहुआनहारती रसुल्लाह सल्लाहमें भलबाशा कैमन छो एक दृष्टान पाव जाए यह घटना के आयसर अदी अल्लाहू आन्हर गलार नेकलेस हारिए गे कारण रसुल्लाह सल्लाहम পুরো সৈন্যবাহিনীকে থামিয়ে দিলেন পুরো কাফেলাকে থামিয়ে দিলেন সেখানে যাত্রা যাত্রাবিরতি করলেন এবং শুধু তাই নয় সবাই মিলে সেই নেকলেস খুঁজতে লাগলেন তার প্রিয় তোমার স্ত্রী আয়সারাদি আল্লাহু আহ্নার প্রতি কত সুন্দর আচরণ করতেন আমাদের প্রিয় রাসুল সাল আলহি আসাল্লাম আল্লাহ তাহ কুরআনে বলেছেন ওয়াশি রুহন্না বিলমা রৌফি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবন কাটাও একদিকে আয়সারাদি আলাহু আহার প্রতি আলাহ রাসুল্লাহ ইসলামের ভালোবাসা আরেকদিকে রসুল্লাহ সাল্লাহসাল্লামের প্রতি আয়সারাদি আল্লাহ আহার ভালোবাসা তারও দৃষ্টান্ত আছে এই ঘটনাতে আবু অকুর রাদি আল্লাহু আহু এসে যখন আয়সার আদি আল্লাহ বকাঝকা করছিলেন তাকে তিরস্কার করছিলেন এমনকি আঙ্গুল দিয়ে আয়সারাদি আল্লাহু আহার কোমরে জোরে জোরে গুতা মারছিলেন তখনও আয়সারাদি আল্লাহু আহা সেসব সহ্য করে যাচ্ছিলেন এবং বিন্দুমাত্র নড়াচড়া তিনি করেননি কারণ তারই উরুতে মাথায় রেখে ঘুমাচ্ছিলেন রসুল্লাহ সল্লাহু আলহিউ আসাল্লাম আল্লাহ রাসুস আল্লাহ ইসলামের ঘুমের যেন সামান্য বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে এই কারণে আয়েশার আদি আল্লাহ আনহা সেগুলো সহ্য করে যাচ্ছিলেন সুহান আল্লাহ তাদের মধ্যে কত ভালোবাসা ছিল উমুল মিনীন আয়েশার আদি আনহা ছিলেন একজন আদর্শ স্ত্রী তিনি তার স্বামীর গোপনীয় বিষয়গুলোকে যত্ন সহকারে রক্ষা করতেন যে কোনো স্ত্রীর স্বামীর প্রতি যেসব দায়িত্ব রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর গোপন বিষয়ের গোপনীয়তা রক্ষা করা সাধারণত পুরুষরা কোনো গোপন বিষয় তাদের স্ত্রীদের সাথে শেয়ার করতে চায় না কারণ এখানে একটি আস্থার বিষয় থাকে নারীদের স্বভাবসুলভ বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো একটি কথা বেশিদিন গোপন রাখতে পারে না কিন্তু উমুল মিনীন আয়েশা রাদী আল্লাহ ছিলেন ব্যতিক্রম মক্কা বিজয়ের আগে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল একদিন রসুল্লাহ সালু আলহাম আকাশে এক টুকরো মেঘ দেখে বললেন নিঃসন্দেহে এই মেঘ এসেছে বনু কাবের সাহায্যের সুসংবাদ নিয়ে বনু কাব ছিল মুসলিমদের মিত্র মিত্রগোত্র সেই সময় কুরাইশদের সাথে মুসলিমদের একটি চুক্তি হয়েছিল সেই চুক্তিমতে কুরাইশদের মুশ্রিকরা কথা দিয়েছিল আগামী দশ বছর তারা মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না কিংবা মুসলিমদের মিত্রগোত্রের সাথেও কোনো যুদ্ধ করবে না কিন্তু কিছুদিন যেতে না যেতেই কুরাইশরা এই চুক্তির স্বার্থ ভঙ্গ করে এবং মুসলিমদের মিত্রগোত্র বনু কাবের উপর হামলা চালায় রসুল্লা সাল্লাহাম তখনও এই ঘটনা জানতেন না কিন্তু আকাশে এক টুকরো মেঘ দেখে তিনি বলে ফেললেন নিঃসন্দেহে এই মেঘ এসেছে বনু কাবের সাহায্যের সুসংবাদ নিয়ে ওদিকে এই ঘটনা ঘটলো যা আমরা এমাত্র বর্ণনা করেছি এরপর কাফেরদের নেতা আবু সুফিয়ান আশঙ্কা করল এবার তো মুসলিমদের সাথে আমাদের চুক্তি ভেঙে যাবে যদি মুসলিমরা পাল্টা হামলা করে তাহলে তো তারা মক্কা দখল করে নেবে ফলে আবু সুফিয়ান ভয় মক্কায় এলো এবং রসুলুল্লা সাল্লামের সাথে দেখা করে অনুরোধ জানালো যেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় যেন মুসলিমরা পাল্টা হামলা না করে এবং যেন সেই চুক্তি আগের মতোই বহাল থাকে কিন্তু রাসুলুল্লাহ সল্লাহ আলহু আসাল্লাম আবু সুফিয়ানকে কোনো নিরাপত্তা দিলেন না কিংবা চুক্তি বহাল থাকবে এই মর্মে কোনো ওয়াদাও দিলেন না ফলে আবু সুফিয়ানের মিশন ব্যর্থ হল সে ব্যর্থভাবে মাক্কায় ফিরে গেল ওদিকে আবু সুফিয়ান চলে যাওয়ার পর রাসুল্লাহ সালু আলহিউ আসাল্লাম গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন এবং আয়েসার আদি আল্লাহু আনহাকে তিনি বললেন সফরে বের হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তুমি সেগুলো প্রস্তুত করে দাও তিনি আয়সার আদি আনহাকে এই বিষয়টি গোপন রাখতে বললেন রসুল্ল্লা সাল্ল্লা উলাইসাল্লাম কোনো সফরে গেলে আয়সার আদি আনহা সেই বিষয় জানতেন টের পেতেন কারণ তিনিই আল্লাহ রসুল সল্ল্লাহি সাল্লামের সফরের যাবতীয় সামগ্রী মালসামানা এগুলো প্রস্তুত করে দিতেন আয়সার আদি আনহাকে এই নির্দেশ দিয়ে রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম ঘর ছেড়ে বাইরে গেলেন মসজিদে গেলেন বা অন্য কোনো কাজে গেলেন এর মধ্যে আউকর আদি আল্লাহু আনহু তিনি এসে উপস্থিত হলেন তার মেয়ে উম্মুল মোমিনিন আয়সার আদি আল্লাহু আনহার ঘরে এসে দেখেন আয়সা রদি আল্লাহু আনহা গম পিষছেন আটা বানাচ্ছেন এই দৃশ্য দেখে আউবকর রদি আল্লাহু আনহু অনুমান করলেন হয়তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম কোনো সফরে বের হবেন এ কারণে তিনি তার মেয়ে আয়েশাকে জিজ্ঞাসা করলেন হে আমার মেয়ে তুমি এই খাদ্য প্রস্তুত করছো কেন আউ্বকর রদি আল্লাহু আহু ছিলেন রসুল্লাহ সাল্লাহিস্লামের সবচেয়ে প্রিয় এবং ঘনিষ্ঠ সাথী যে কোনো বড় ঘটনা ঘটলে সবার আগে সেটা জানতেন আউবকর রদি আল্লাহু আনহু কিন্তু আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তাকে তো কোনো সফরের কথা বলেননি এই কারণে আউ বকর আদি আল্লাহু আহু আয়শার জিজ্ঞাসা করলেন তুমি এই খাদ্য প্রস্তুত করছো কেন আয়েশার আদি আল্লাহু আহা চুপ করে রইলেন আউ আবার প্রশ্ন করলেন তবে কি আল্লাহ রাসুল কোনো যুদ্ধে যাবার নিয়ত করেছেন আয়েশার আদি আনহা চুপ করে রইলেন আউ আবার প্রশ্ন করলেন হয়তো তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের কিছু বিষয়ে তিনি আপত্তি করেছিলেন এবারেও আয়েশারাদি আল্লাহু আহা কিছুই বললেন না একেবারে চুপ করে রইলেন এরপর আউবকর আবার বললেন হয়তো তিনি নজদের বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবারে ও আয়েশা রাজি আল্লাহু চুপ করে রইলেন একটি কথাও তিনি বললেন না আউ অকর আবার বললেন তাহলে হয়তো তিনি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যদিও তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ আউঅকর রদি আল্লাহু আহু এতোগুলো কথা বললেন কিন্তু উমুল মিনীন আয়েশা রাজি আল্লাহু আহ্নার মুখ থেকে একটি কথাও বের হলো না একটি শব্দও বের হলো না হ্যাঁ না কোনো কথাই বললেন না তিনি এভাবেই আল্লাহ রসুল সাল্লাই এর গোপন বিষয়ের গোপনীয়তা রক্ষা করতেন আমাদের মা অমুল মিনীন আয়েশার আদি আনহা এমন সময় ঘরে প্রবেশ করলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে দেখে আবু ওকর প্রশ্ন করলেন ইয়া রাসুল্ল আপনি কি যুদ্ধে যাওয়ার নিয়োগ করেছেন আল্লাহ রাসুল বললেন হ্যাঁ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন রাসুল বললেন না আবু অকর বললেন নাজদের বাসিন্দাদের বিরুদ্ধে রাসুল বললেন না তাহলে কি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবার রাসুল বললেন হ্যাঁ আবুকর বললেন তারা কি আমাদের সাথে যুক্তিবদ্ধ নয় रसुल जवाब दिलें चुक्ति भंग करते और मित्र बनु कबर बिुदे आक्रमण करबर की तुमारे पोछाय स्त्री हिसमर गोपन विषय गोपनियता रक्षा करा विषय बर्तमान समय खूब प्रासंगिक और गुरुत्वपूर्ण कारण बर्तमान विश्व अदिकाश स्थान मुस्लिमरा एम एक परेशे बस कर ताना रकम जुलूम नि शिकार होते हैं फले अनेक बैध विषयों गोपनियता रक्षा करते हैं जुलूम निर्तन थे बेचे थार्जन আর যদি তা করা না হয় তাহলে শত্রুরা যে কোনো অজুহাত নিয়ে আমাদের বিরুদ্ধে ক্ষতি করতে তৎপর হয়ে ওঠে পরবর্তী ঘটনা উমুল মমিনিন আয়েশারদী আল্লাহু আহ্নার ঘরে আল্লাহ রাসুল সদালাহুল ইসলামের অন্তিম সময় এবং ইন্তেকালের প্রসঙ্গ প্রিয় মানুষের বিচ্ছেদের জ্বালা কত কঠিন এটা শুধুমাত্র সেই বুঝতে পারে যার অন্তরে ভালোবাসার আবেগ আছে যদি আল্লাহ তাল্লাহ তার বান্দাদের অন্তরে সবর না দিতেন এবং তাকদিরের বিধানের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক না দিতেন তাহলে কোনো মানুষের পক্ষেই প্রিয় মানুষ হারানোর বিচ্ছেদ যাতনা সহ্য করা সম্ভব হতো না এবারে আমরা শুনবো উম্মুল মিনীন আয়েশার আদি আনহার ঘরে রসুলাল্লাহ সাল্লাহ আলাইস্লামের অন্তিম অসুস্থতা এবং জীবনের শেষ সময়ের কিছু দৃশ্যের বর্ণনা আয়েশা রদি আনহা যাকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন তার মাহবুব আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের অন্তিম অবস্থা দেখা এটা নিঃসন্দেহে তার জন্য ছিল একটি নিদারুণ কষ্টকর অভিজ্ঞতা স্মরণ করা যেতে পারে সেই সময়ে আয়েশার আদি আল্লাহু আনহার বয়স ছিল মাত্র আঠারো বছর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের অসুস্থতা শুরু হয়েছিল মাথা ব্যথার মাধ্যমে একদিন আয়েশার আদি আল্লাহু আনহার ঘরে এসে ঢুকলেন রসুল্লাহ সাল আলহিউ আসাল্লাম তখন উমুল মিনিন আয়েশার আদি আনহার মাথা ব্যথা হচ্ছিল আয়সার আদি আনহা বললেন ওয়া রা আসা হায় আমার মাথা ব্যথা তখন রাসুল্লাহ সল্লাহ আলয়াল্লাম বললেন বাল আনা ওয়া রা বরং আমার মাথা ব্যথা হচ্ছে সেই দিন থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অসুস্থতা বাড়তে লাগলো মাথা ব্যথার সাথে ছিল জ্বর সেই অসুস্থতার দিনগুলোতেও রসুল্লাহ সাল্লাইসাল্লাম ধারাবাহিকভাবে যেদিন যে স্ত্রীর ঘরে থাকার কথা সেভাবেই তাদেরকে সময় দিচ্ছিলেন কিন্তু ধীরে ধীরে অসুস্থতা ক্রমেই তীব্র আকার ধারণ করতে লাগলো তখন তিনি বারবার বলতেন আগামীকাল আমি কার ঘরে থাকবো আগামীকাল আমি কার ঘরে থাকবো উম্মাহাদ মিনীন রদি আল্লাহু আনহনা তারা রসুলের কথা শুনে বুঝে ফেললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকতে চাচ্ছেন আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরে কারণ আয়েশা রদি আল্লাহু আনহার ঘরে থাকলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যতটা মানসিক প্রশান্তি পাবেন ততটা প্রশান্তি অন্য কোন স্ত্রীর পক্ষে দেওয়া সম্ভব হবে না এটা বুঝতে পেরে উম্মাহাদ মিনিন রদি আল্লাহু আনহ্না তারা সবাই একমত হলেন বাকি দিনগুলো আল্লাহ রসুল সাল্লাহ স্লাম কাটাবেন আয়েশা রদি আনহার ঘরে এবং সেই দিন থেকে মৃত্যু আগ পর্যন্ত বাকি সময়টুকু রাসুল্ল সাল্লু আসলাম কাটিয়েছেন তার প্রিয়তম স্ত্রী আয়েসার আদি আনহার ঘরে আয়েশার আদি আল্লাহু আনহা নিজে সেই ঘটনা বর্ণনা করে বলেছেন যখন রাসুল উহ সাল্লাহ স্লামের অসুস্থতা প্রবল হলো মাথা ব্যথা তীব্র আকার ধারণ করল তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রূষা করার ব্যাপারে তার স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন তখন তারা তাকে অনুমতি দিলেন এরপর রসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম ঘর থেকে বের হলেন যখন দুই দিক থেকে রাসুলকে ধরে রেখেছিলেন দুইজন সাহাবি তাদের একজন হচ্ছেন আব্বাস ইবনি আব্দুল মুতালিব রদি আল্লাহুয়ানহু এবং আরেকজন হচ্ছেন আলী রদি আল্লাহুয়ানহু এই দুজন সাহাবি আল্লাহ রাসুলকে ধরে রেখেছিলেন এবং তখন রসুল্লাহ সাল্ল্লাহামের পা মাটিতে হেসরে যাচ্ছিল এভাবে আল্লাহ রসুলকে ধরে নিয়ে আসা হয়েছিল আয়েশা রদি আল্লাহুয়ানহার ঘরে আয়েশা রদি আল্লাহু আনহা বলেছেন যখন রসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন এবং তার অসুস্থতা বেড়ে গেল তখন তিনি তার স্ত্রীদেরকে বললেন তোমরা এমন সাত সাতমশক পানি নিয়ে এসো যার মুখ এখনো খোলা হয়নি এরপর সেগুলো আমার শরীরে ঢেলে দাও যেন আমি কিছুটা সুস্থ হয়ে লোকেদেরকে কিছু নসিহত করতে পারি এরপর উমাহাত্ম মিনীন রাজি আল্লাহুয়ান হুন্না তারা তাই করলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে বসালেন উমুল মিনীন হাফসা রাজি আল্লাহুয়ানহার কাছে থাকা একটি বড় আকৃতির গামলায় এরপর রাসুলের নির্দেশ মতো সাত মশক পানি আল্লাহ রসুলসল্লা উপরে ঢেলে দেওয়া হলো এভাবে রাসুল্লাহ সাল্লু উলাইসাল্লাম গোসল করলেন এক সময় রাসুল্লাহ সাল্লু আসলাম তার হাত দিয়ে ইশারা করলেন অর্থাৎ যথেষ্ট হয়েছে আর পানি ঢেলার প্রয়োজন নেই আয়েশারাদি আল্লাহু আনহা বলেন এরপর রাসুল্ল সাল্লুসাল্লাম লোকেদের কাছে গেলেন জামাতে সলাত আদায় করলেন এবং তাদের উদ্দেশ্যে ক্ষুদবা দিলেন সেই অন্তিম দিনগুলোতে आयसार अदी अल्लाहु आन्हर घरे कें थलें रसुल्लाह सल्लाहुआलहसल्लम यह प्रश्नर जवाब आलेम अने के उल्लेख कर आयशर अदी अल्लाहुआनहारति रसुलर तीव्र भलोबास कथा यहा सत्य तब दिक्कत चिंता कर ले प्रश्नर उत्तर पावा शेष दिनगुल रसुल के आयसर अदी अल्लाहुआनहर का रखार माध्यमे अल्लाह तला आयशारदी अल्लाहु आन्हर उपरे विशेष रहमत बर्षण कर আয়সার আদি আল্লাহ আনহার স্বভাবশীল বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতি প্রখর স্মৃতিশক্তির অধিকারী প্রত্যুত্পন্নমতি প্রাণুচ্ছল এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝতে সক্ষম এছাড়া তিনি ছিলেন নিরবিচ্ছিন্ন মনোযোগের অধিকারী স্মৃতি থেকে প্রাসঙ্গিক যে কোনো বিষয় দ্রুত মনে করতে পারতেন তিনি পাশাপাশি তার ছিল অসাধারণ বিশ্লেষণী শক্তি এবং বিরল ইজতেহাদি যোগ্যতা क्या विषयगलो विवेचन जदि को शेष दिनगुलो अल्लाह रसुल आयारा दीअल्लाहुआनार घरे का पेचने आल्लाटाई चेली चे जान रसुलर अंतिम दिनगुलोते ही शेष दिनगूलते बला रसल सकल कथा सकल उक्ति सकल क्ज एट उन्नतर जो संरक्षित था उद्देश्य होते आल्ला तला सब चेहरी भलो जान वास्तव में देखते पाई उद्देश्य पुरुपुरी सफल हो पुरोपुर अर्जित होंतिम दिनगुल रसल्लाह सल्लाहलम जा सब विषय उदेश दिए सबकिछ पूर्णांग भावे संरक्षण कर उम्मुल मिनीन आयशा रदीअल्लाहू आन्हा आयशा रदी अल्लाहू आनहा अंतिम असुस्थता रसलह सल्लाहल्लम बोलत हे आएसा खाइारे विषमिश्रित खबर वोस्त होंत्रणा अनुभव करी মনে হচ্ছে যেন বিশের প্রভাবে আমার ধমনী ছিঁড়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুস্থতা বাড়তে বাড়তে একসময় এত প্রকট আকার ধারণ করল যে রাসুলুল্লাহ সাল সাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করা কিংবা জামাতে ইমামতি করার শক্তি হারিয়ে ফেললেন সেই অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া পরে নিজের গায়ে ফুঁ দিতেন আয়েশা রাদি আনহা তখন রাসুলের পাশে বসে থাকতেন তিনি তিন কুল পড়তেন অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাজ পড়তেন এবং অন্যান্য দোয়া পরে রাসুল উল্লা সাল্লামের হাতে ফু দিতেন এরপর রাসুলের হাত দিয়েই রাসুলের সারা গায়ে আয়সারা দিয়ে আল্লাহু আহা মাসেহে করে দিতেন এবং বরকতের জন্য তিনি নিজের হাতে ফু দিয়ে নিজের হাত দিয়ে মাসেহে করার পরিবর্তে রাসুলের হাত দিয়েই রাসুলের গায়ে মাসেহে করে দিতেন ওদিকে মসজিদে সাহাবিরা সোলাতের জন্য অপেক্ষায় থাকতেন তারা আশা করতেন আল্লাহ রাসুল যদি একটু সুস্থ হয়ে যান তাহলে তিনি মসজিদে আসবেন এবং আমাদের সালাতে ইমামতি করাবেন কিন্তু রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখনই উঠে মসজিদে যাওয়ার চেষ্টা করতেন প্রতিবারেই তিনি অজ্ঞান হয়ে যেতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এভাবে একই ঘটনা বারবার ঘটতে লাগলো এক সময় রসুল্লাহ সাল আলু জ্ঞান ফিরে এলো এবং তখন তিনি বললেন আয়েশা আবু বকরকে বলো লোকেদের সালাদ পরিয়ে দিতে আয়েশা রদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রসুলাল্লাহ আবু বকর একজন কোমল হৃদয়ের ব্যক্তি তিনি যদি আপনার স্থানে সালাদ আদায় করতে দাঁড়ান তাহলে কান্নার কারণে তিনি লোকীদেরকে কেরাত শোনাতে পারবেন না অতএব যদি আপনি অমরকে আদেশ করতেন তাহলে সেটাই ভালো হতো রসুল্লাহ বললেন আবু বকরকে বলো যেন লোকেদেরকে নিয়ে সালাদ আদায় করে এরপর আয়সারদি আল্লাহু আহা উমুল মমিনিন হাফসারদি আল্লাহু আনহাকে একই কথা বলার জন্য অনুরোধ করলেন উম্মুল মমিনিন হাফসারদি আল্লাহু আহা তিনিও একই কথা বললেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তো ওইসব মহিলাদের মতো অনুরোধ করছো যারা ইউসুফের ব্যাপারে পীড়াপিড়ি করেছিল রাসুলুল্লাহ সল্লা উলাইসাল্লাম আবারও বললেন আবু বকরকে বলো লোকেদেরকে সালাদ পরিয়ে দিতে অবশেষে রসুল্লাহ সাল্লা উল্লাহ সাল্লামের নির্দেশ মতো আবু বকর আদি আল্লাহু আনহ ইমামতি করলেন সেই অন্তিম অসুস্থতার দিনগুলোতে আল্লাহ রসুল সাল্লাহ সালামের ঘরে জমান ও ধন সম্পদ বলতে কিছুই ছিল না অন্তিম অসুস্থতার কয়েকদিন আগে রাসুলুল্লাহ সাল্লাহ উলিয়া সালামের কাছে অল্প কিছু স্বর্ণ মুদ্রা এসেছিল হঠাৎ রাসুলের সেটা স্মরণ হলো তখন আয়েশার আদি আল্লাহু কাছে তিনি সেই বিষয়ে জানতে চাইলেন এবং তিনি বললেন আয়েশা তুমি সেই স্বর্ণ কি কী করেছো এরপর আয়েশার আদি আল্লাহু আহ্হা সেগুলো রাসুলুল্লাহ সাল্লুসাল্লামের সামনে নিয়ে এলেন বিভিন্ন বর্ণনায় পাঁচ সাত আট কিংবা নয়টি পর্যন্ত স্বর্ণ কথা এসেছে রসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম সেগুলো হাতে নিয়ে নড়াচড়া করতে লাগলেন আর বলতে লাগলেন এগুলো জমা থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লা তাল্লাহর সাথে আমি কেমন ধারণা নিয়ে সাক্ষাৎ করব। এগুলো খরচ করে ফেলো এগুলো দান করে দাও ধীরে ধীরে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো সেই অবস্থায় রাসুল উল্লাহ সাল্লু আলু সাল্লামকে ঠেস দিয়ে ধরে রেখেছিলেন আয়েশারদি আল্লাহু আনহা তখন রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামের মাথা ছিল আয়ে সারাদিয়াল্লাহু আনহার কোলে উমুল মমিন আয়েশা রদি আল্লাহু আনহা বলেন এমন সময় আমার ঘরে প্রবেশ করলেন আমার ভাই আব্দুর রহমান তার হাতে ছিল একটি মিসোয়াক ধরা আর আমি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে ঠেস দিয়ে ধরে রেখেছিলাম আমার বুকে আমি দেখলাম আল্লাহ রসুল এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আব্দুর রহমানের হাতে ধরা সেই মিসোয়াকের দিকে রসুল্লাহ সালাহ সাল্লামের এই চাহনির অর্থ কি আয়েশা রদিয়াল্লাহু আনহা সেটা বুঝে ফেললেন রসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম মিসোয়াক করতে চাইছেন আয়সার আদি আল্লাহু আহা প্রশ্ন করলেন আল্লাহ রাসুল আপনি কি মিসুয়াক করবেন রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়া ইতিবাচক ভঙ্গিতে মাথা নাড়লেন তখন আয়সার আদি আল্লাহুয়ানহা সেই মিসুয়াকটা এনে রাসুলের হাতে তুলে দিলেন এবং তখন আয়েশার আদি আল্লাহু দেখলেন মিসুয়াকটা বেশ শক্ত এ কারণে তিনি রাসুলের অনুমতি নিয়ে মিসুয়াকটা চিবিয়ে নরম করে দিলেন আয়শার আদি আল্লাহুয়ানহা বলেন আমি মিসু চিবিয়ে নরম করে দিলাম আর তিনি তা দিয়ে মিসুয়াক করলেন রসদুল্লা সাল্লাম এত সুন্দরভাবে মিসওয়া করলেন যা এর আগে আমি কখনো দেখিনি আয়সার আদি আল্লাহু আহ্না সেই অন্তুম অসুস্থতা কালে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারবার এই দোয়া পড়তেন এবং আল্লাহ তাল্লাহর কাছে সুস্থতা চাইতেন তিনি দোয়া করতেন আল্লাহুমা আজহিবিল বাস রবাস ওশফি ফি লা শিফা আ ই শিফা উকা শিফা আল্লাহ ইউকা দির আল্লাহ আপনি মানুষের রব আপনি আমার অসুস্থতা দূর করে দিন এবং আমাকে শিফা দান করুন আরোগ্য দান করুন আপনি তো আরোগ্য দানকারী আপনার আরোগ্য ব্যতীত আর কোন আরোগ্য নেই আপনি আমাকে এমন শিফা বা আরোগ্য দিন যার পরে আর কোন রোগ অবশিষ্ট থাকবে না আয়সারাদি আল্লাহা বলেন আমি দেখলাম অসুস্থতার কারণে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের শরীর ভারী হয়ে আসছে তখন আমি তার হাত ধরে তার পুরো গায়ে মাসিয়া করে দিলাম আর রাসুল এই দুয়া পড়ছিলেন এক সময় তিনি আমার হাত থেকে তার হাত টেনে সরিয়ে নিলেন আর এই দোয়া করে বললেন আল্লাহ হ ফিরি ওয়ারহামিনী ওয়ালহিকনি বীর্রাফি ইকিল আলা আল্লাহ আমাকে ক্ষমা করুন আর আমাকে আপনার সর্বোচ্চ নৈকট্যপ্রাপ্ত সাথীদের অন্তর্ভুক্ত করুন আয়েশারদি আল্লাহু আহা বলেন এটাই ছিল রাসুলের মুখ থেকে বলা শেষ কথা উমুল মিনী ন আয়েশারদী আল্লাহু বলেন আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম আর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন উম্মুল মিনীন আয়েশা রদি আল্লাহা বলেন এর আগে রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম যখন সুস্থ ছিলেন তখন আমি প্রায়ই তাকে এই কথা বলতে শুনেছি তিনি বলতেন নবীদের যান কবজ করা হয় না যতক্ষণ না মৃত্যুর আগে তাদেরকে জান্নাতের ঠিকানা দেখানো হয় এবং তাদেরকে দুইটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হয় অর্থাৎ তারা কি দুনিয়াতে থাকবেন নাকি আখিরাতকে বেছে নেবেন সুতরাং যখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর মুহূর্ত ঘনী এসেছিল সেই সময়ে তাকেও এই দুইটি বিষয় থেকে যে একটি বিষয় বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হয়েছিল আয়েশারাদি আল্লাহুয়ানহা বলেন তখন তার মাথা ছিল আমার রানের উপরে রাখা কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান এবং বেহুশ অবস্থা থেকে জ্ঞান ফিরে আসার পর তিনি তার চোখ উপরের দিকে তুলে ছাদের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা ফির রফি কে আলাহ অর্থাৎ আমি আমার পরম বন্ধু আল্লা তাল্লাহর সান্নিধ্য বেছে নিলাম এটাই পছন্দ করলাম একথা শুনে আয়েশারাদি আল্লাহু আহা বলে উঠলেন এখন তিনি আর আমাদের মাঝে থাকবেন না আয়েসারদীল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল আলহাম ইন্তেকাল করেছেন আমার বুকে অর্থাৎ বুক এবং থুতনির মধ্যস্থলে মাথা রাখা অবস্থায় উমুল মিনীন আয়েশার আদি আল্লাহুয়ানহার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে তার ঘরেই রসুল্লাহ সালামের ইন্তেকাল হয়েছে এবং রসুল্লাহ সল্লা আলিয়াকে সেখানেই সমাহিত করা হয়েছে আয়সার আদি আল্লাহা বলেছেন আল্লাহ তালা আমার প্রতি যত অনুগ্রহ করেছেন তার মধ্যে একটি হচ্ছে রাসুল্লাহ সাল সাল্লাম আমার ঘরে আমার সাথে থাকার দিনে এবং আমার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করেছেন এছাড়া মৃত্যুর সময়ে আমার মুখের লালা ছিল রাসুলের মুখের লালার সাথে মিশ্রিত অর্থাৎ সেই মিসওয়াকটি বিয়ে নরম করে দেওয়ার কারণে পরবর্তী প্রসঙ্গ উম্মুন মিনীন আয়েসার আদি আল্লাহার জীবনী আলোচনার শেষ অংশ অর্থাৎ আয়েশার আদি আনহার ইন্তেকালের আলোচনা মৃত্যুর আগে আয়েশার আদি আল্লাহুয়ানহা কিছুকাল অসুস্থ ছিলেন এই অসুস্থতার কারণে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না তিনি বুঝতে পারতেন আখিরাতের অনন্ত জীবনের উদ্দেশ্যে যাত্রা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে আল্লাহালার এই ইচ্ছার কাছে তিনি বিনয়ের সাথে অবনত হলেন মৃত্যুর আগে আয়েশারদি আল্লাহু আনহা ওসিয়ত করে গিয়েছিলেন যেন রাসুলের কবরের পাশে তাকে দাফন করা না হয় যদিও আগে তিনি ভেবেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামের কবরের পাশে তিনি অন্তিম সজ্জা গ্রহণ করবেন কিন্তু আয়েশারাদি আল্লাহু আহা ওসিয়ত করে গিয়েছিলেন আমাকে রাসুলের কবরের পাশে দাফন করবে না আমাকে দাফন করবে অন্যান্য অম্মুল ইনীনদের সাথে বাকি কী গোরস্থানে আয়েশার আনহার অন্তিম অসুস্থতার সময়ে কয়েকজন সাহাবী তার কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন কিন্তু আয়েশার আদি আনহা কাউকে অনুমতি দিচ্ছিলেন না কারণ তিনি ভাবছিলেন তারা তার সঙ্গে দেখা করতে এসে তার প্রশংসা করতে শুরু করবেন আর উমুল মিনীন আয়েশার আদি আল্লাহ আনহা ছিলেন একেবারেই আত্মপ্রশংসা বিমুখ একজন মানুষ এ কারণে তিনি কাউকে কক্ষে প্রবেশের অনুমতি দিচ্ছিলেন না এমন সময় ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুমা তিনি সেই ঘরে প্রবেশের অনুমতি চাইলেন আয়েশা রাদি আল্লাহু তাকেও প্রবেশের অনুমতি দিলেন না কিন্তু তখন লোকেরা সুপারিশ করতে লাগলো আর বলতে লাগলো ইবনে আব্বাস রাসুলের চাচাতো ভাই আর বিশিষ্ট মুসলিমদের একজন তখন আয়সার আদি আল্লাহু সেই সুপারিশের ভিত্তিতে বললেন ঠিক আছে তাকে প্রবেশের অনুমতি দাও ইবনে আব্বাস আয়েশারাদি আল্লাহু আহার কক্ষে প্রবেশ করলেন এবং সালাম বিনিময়ের পরে বললেন আম্মা যান আপনি এখন কেমন বোধ করছেন আয়েশারাদি আল্লাহু আহা জবাব দিলেন তাকু আর অবস্থাই সর্বোত্তম অবস্থা ইবনি আব্বাস বললেন আল্লাহর ইচ্ছায় এটাই সর্বোত্তম অবস্থা এরপর ইবনি আব্বাস আয়েশার আদি আল্লাহু প্রশংসা করে বলতে লাগলেন আপনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাই ইসলামের স্ত্রী अपनी छड़ा अल्लाह रसुल और को कुमार स्त्री ग्रहण करें आसमान के अपन पवित्रता घोषणा कर आयात नाजिल एभवे एक प्रशंसा करते लगल है इबने आब्बास रदीअल्लाहुआन हुमा आयशा रदी अल्लाहुआन उठलेंशंका कर सत्यि इबने आब्बास प्रशंसा कर एम समय एकटू पर घरे एलें आयशार प्रिय भाग्ने अब्दुल्लाह इब्ने जुबैर रदीअल्लाहुआन हुमा तख आयशा रदी अल्लाहुआन ब ইবনে আব্বাস আমার ঘরে এসেছিল এবং সে আমার প্রশংসা করেছে কিন্তু সেই সব প্রশংসা শোনার পরিবর্তে আমার ইচ্ছা হয় যদি সবাই আমাকে ভুলে যেত যদি আমার কথা কেউ মনেই না রাখত অন্নবর্ণনায় এসেছে বারবার অনুমতি চাওয়ার পরে যখন ইবনে আব্বাসকে প্রবেশের অনুমতি দেওয়া হলো তখন ইবনে আব্বাস সে কক্ষে প্রবেশ করে দেখেন আয়েশারা আনহা এই দোয়া করছেন তিনি বলছিলেন আউজ বি আমি আল্লাহ তাল্লার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই এই দৃশ্য দেখে ইবনি আব্বাস আয়েশা রাজি আল্লাহ আহাকে সান্ত্বনা দিলেন এবং বললেন উম্মল মিনিন নিঃসন্দেহে আল্লাহ তাল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন আপনি প্রথম নারী যার পবিত্রতা ঘোষণা করে স্বয়ং আল্লাহ তাল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করেছেন অন্য অন্নবর্ণনায় এসেছে ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহুমা বললেন ইয়া উম্মালম মিনীন আপনি তো আপনার পূর্ববর্তী সত্যবাদীদের সাথে একত্রিত হতে যাচ্ছেন আপনি একত্রিত হতে যাচ্ছেন রসুলুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লামের সাথে এবং আপনার পিতা আবু বকরের সাথে উল্লেখ্য সাইদুনা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা ছিলেন আহলেবাইদ বা রাসুলের পরিবারের সদস্য তিনি ছিলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলহিউ চাচাতো ভাই সাহাবিদের মধ্যে যারা ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী ইবনে আব্বাস তাদের একজন কাজেই আয়েশারাদি আল্লাহ আনহার মৃত্যুকালে ইবনে আব্বাস যে প্রশংসা করেছেন এটা আয়েশারাদি আল্লাহু আনহার উচ্চ সম্মান এবং মর্যাদার অন্যতম জ্বলন্ত প্রমাণ অবস্থাদৃষ্টি মনে হতে পারে সেই সময় ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা শুধুমাত্র নিজের পক্ষ থেকেই সেই কথাগুলো বলেননি বরং পুরো মুসলিম উম্মার পক্ষ থেকে সম্মান জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন আয়েশা রাদি আল্লাহু আহাকে এবং এ কারণেই তিনি তার প্রশংসা করেছেন আর কিয়ামত পর্যন্ত এই প্রশংসা প্রতিধ্বনিত হতে থাকবে পুরো মুসলিম উম্মার হৃদয় জুড়ে আয়েশা রাদি আল্লাহু আহার অন্তিম কালে যখন প্রত্যেক দর্শনার্থী এসে তাকে সুসংবাদ জানাত এবং আখিরাতের উত্তম জীবনের কথা বলতো যেভাবে আয়েশা রাদি আল্লাহু বলতেন হাই আমি যদি একটি পাথর হতাম हाय अमेंदी एक टुकड़ो माटी होत बोलत जो सबा भूले जित जो क्यों हमारा मन ना रखत एम ही बिनयी छें माँ उम्मुल मिनीन आशारदी अल्लाहुआव अवशेषे से शे ही दिन एलो उम्मुल आशरदी अल्लाहुवानहा इंतकाल करें रसूलर शहर मदीनाते रमादान सतर तारीखे से ही दिन छो सोमवार रेला हिजड़ी आटान्न सने मतान सतान्न ऊ हिजड़े ইন্তেকাল করেন অমুল মমিনিন আয়েশারদি আনহা। তখন ছিল মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রদি আল্লাহুয়ানহুর খিলাফতকাল আয়েশারদি আল্লাহুয়ানহার মৃত্যুর সংবাদে মদিনাবাসী খুবই মর্মাহত হন পুরো মদিনা আবি সাদে ঢেকে যায় আবদুল্লা ইবনে উবায়দ ইবনে উমায়ের বর্ণনা করে বলেন জেনে রাখো আয়েশার মৃত্যুতে শুধু তারাই দুঃখ পাবে যারা তাকে মায়ের মতো সম্মান করে উম্মুল মমিন উম্মে সালাম আর দি আল্লাহুয়ানহা তিনি শুনলেন আয়েশারদি আল্লাহুয়ানহার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে তখন তিনি তার দাসীকে সেখানে পাঠালেন এবং বললেন দেখো তো ওখানে কি অবস্থা দাসী ফিরে এসে খবর দিল উম মিনীন আয়সা রদি আল্লাহুয়ানহা ইন্তেকাল করেছেন এই সংবাদ শুনে উম্মুল মিনীন উমে সালামা রদি আনহা বললেন আল্লাহ তার উপর রহম করুন যার হাতে আমার জীবন অর্থাৎ আল্লাহর কসম করে বলছি আয়েশা এবং তার পিতা আবুও করছিলেন রসুল্ল্লাহ সল্লাহু আলহি সাল্লামের কাছে সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় দুজন মানুষ বর্ণনা এসে উম্মে সালামা দোয়া করে বললেন আপনার থেকে সকল কষ্ট দূর হয়ে গেছে হে আয়েসা রাসুলের কাছে আপনার থেকে প্রিয় মানুষ আর কেউ ছিল না এই দুনিয়াতে উমেসাল্লামা আরও বললেন আমি আপনার জন্য আল্লাহর কাছে মাফুরাতের দোয়া করছি মাগফুরাত কামনা করছি উমুল মুমিনিন আয়েশা রাদি আল্লাহু আহার জানাজার সালাতে ইমামতি করেছিলেন সৈদুনা আবু হুরাই রা রাদি আল্লাহু আনহু বাকি গ্রস্থানে এই জানাজার সালাত অনুষ্ঠিত হয়েছিল তখন মদিনা শহরের গভর্নর ছিলেন মারওয়ান ইবনুল হাকাম হজের সফরে থাকার কারণে মদিনার গভর্নর মারোয়ান সেখানে ছিলেন না তার পরিবর্তে শহরের ডেপুটি গভর্নর হিসেবে সেখানে নিযুক্ত করা হয়েছিল আবু হুরাইরা রাদি আল্লাহু আনহুকে এ কারণে আবু হুরাইরার রি আনহু সেখানে এসে আয়েশারদি আল্লাহু আনহার জানাজার সালাতে ইমামতি করেছিলেন উম্মুল মিনিন আয়েশারদি আল্লাহু আনহাকে দাফন করা হয়েছিল রাতের বেলা এশার সালাতের পরে সেই রাতটি ছিল অন্যান্য রাতের তুলনায় বেশি অন্ধকার এ কারণে আয়েশার আদি আল্লাহুয়ানহাকে গোরস্থানে নিয়ে যাওয়ার সময় মশাল জানানো হয়েছিল চতুর্দিক থেকে লোকেরা এসে ভিড় করেছিল এবং তারা সবাই ঘিরেছিল উম্মুল মিনীন আয়েশার আদি আনহার খাটিয়াকে এভাবে মুসলিমদের একটি বিরাট দল অগ্রসর হচ্ছিল সেই গোরস্থানের দিকে সেই রাতে যত মানুষ এসেছিল এমনটা আর কখনোই দেখা যায়নি মদিনার আশেপাশের এলাকা থেকেও মুসলিমরা সেখানে এসে জড়ো হয়েছিলেন উম্মুল মিনীন আয়েশার আদি আল্লাহুয়ানহার লাশ কবরে নামানোর সময় আউ্বকর সিদ্দিক রাদি আল্লাহু আনহর পরিবারের পাঁচজন সদস্য সেখানে নেমেছিলেন তারা সবাই ছিলেন আয়েশা রদি আল্লাহু আনহার ভাগ্নে অথবা ভাতিজা তাদের দুইজন ছিলেন আয়েশা রাদি আনহার ভাগ্নে আর বাকি তিনজন ছিলেন আয়েশা রাদি আল্লাহু আনহার ভাতিজা ভাগ্নে দুইজন ছিলেন আসমা বিন তেআকর রাদি আল্লাহু আনহার দুই পুত্র আবদুল্লাহ এবং উরুয়া উমুল মিনীন আয়েশা রদি আনহার কবরে আরও নেমেছিলেন তার দুই ভাতিজা কাসিম এবং আবদুল্লাহ তারা দুজন ছিলেন মোহাম্মদ বিন আউ্বকরের পুত্র আয়েশার আদি আল্লাহু কবরে নামা পঞ্চম ব্যক্তি ছিলেন আয়েশার আদি আল্লাহু ভাই আব্দুর রহমান ইমনি আউকরের পুত্র আবদুল্লাহ এভাবেই দাফন করা হয় আমাদের মা হুম্মুল মুমিনীন আশার আদি আল্লাহু আনহাকে তিনি সমাহিত আছেন মদিনার মসজিদ নবির সামনে বাকি গোরস্থানে আয়েশার আদি আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন উম্মুল মুমিনীন আয়েশার আদি আল্লাহু আনহার মৃত্যু ছিল একটি যুগের পরিসমাপ্তি বরং এটা ছিল ইতিহাসের একটি বিরাট অধ্যায়ের পরিসমাপ্তি উমুন মিনীন আয়েসার আদি আনহা কোনো সাধারণ নারী ছিলেন না তিনি ছিলেন ইসলামী সভ্যতার প্রতিষ্ঠাতাদের একজন তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ উল্লাসলামের জ্ঞানের সবচেয়ে বড় ধারক এবং বাহক তিনি একাই আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের থেকে দুই হাজার দুশো দশটি হাদিস বর্ণনা করেছেন ইসলামী আইন শাস্ত্রের চার ভাগের এক ভাগ গড়ে উঠেছে আয়েশার আদি আল্লাহু আনহার মতামতের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর তিনি তার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এই উম্মতের নারী পুরুষ তথা চাবেইয়ীদের মাঝে ইলম বিতরণ করে বড় বড় সাহাবিরা পর্যন্ত যদি কোনো বিষয় না বুঝতেন তাহলে সেগুলো বোঝার জন্য আয়েশার আদি আনহার কাছে আসতেন এবং তাকে প্রশ্ন করতেন সুতরাং উম্মুল মিনীন আয়েশারদি আল্লাহু আনহা যদি না থাকতেন তাহলে ইসলামী জ্ঞানের এক বিরাট অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকত আয়েশারাদি আল্লাহু আনহার ব্যাপক অবদানের কথা अल्प कथा बोझानो सम्भव नए तईत उत्साहित करी शुदुम्र अल्प कयक घंटार आलोचना नय बर निज़े उद्योगी हन उद्योगी उम्मुल म मिन आय शरदी अल्लाहुआनहर जीवन ही स्टाडी कर अध्ययन कर मनोज दिए पढ़ बार बार पढ़ु उम्मुल मिनीन आय शारदी अल्लाहुआनहर जीवन थे मणिमुक्ता शिक्षण विषय और उपकारी विषय आहरण करा केष हो नय क सबशेषी दुआ करी अल्लाह तय माँशर सन्तु मर्यादा कर दिन अल्लाहम्दी रबीन रईनडो मीडिया प्रोजेक्ट सम्पर्क मीडिया www.facebook.com ডব মিডিয়া অথবা YouTube চ্যানেল wwwyoutubecom ড মিডিয়া